অনুবাদ তোমা মুক্ত হব এবং আমার চিত্ত করে আমি নারদমনি আদি মহান ঋষিদের গতি লাভ করবো যে কথা ভগবান সংখ্যা স্বয়ং বলেছেন শ্রীকৃষ্ণ বিষ্ণু সংখ্যা অথবা অন্য কোন বিষ্ণু মূর্তির শ্রীপাদ পদ্মে স্থির করতে পারেন হলে তিনি সার্থক হবেন সং্রেন তা করতে করতেন অনুবাদ হয়েছে সব ভাট অনুবাদ করবেন না কিন্তু আপনি যদি অনুবাদে আমার অনুরোধ ভগবান প্রদপ্ত বর্জ্য আঘাতে আঘাতে যার মৃত্যু হওয়া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 এখানে বা বলে বন্ধনে কারণ দুর্ভাগ্যবশ দেহে বিনাশ যদিও অবসম্ভাবী মুখের তাদের দেহে উপরে আস্থা স্থাপন করে এবং ভগবত ধামে ফেরে যেতে কখনো আগ্রহী হয় না। এই অধ্যায়ের নাম এবং বিষয় আছে পিত্রার সুরে দিব্য গুণাবলী এইটা কি বিরোধী বাক্য ভগবায়ীকৃষ্ণ বলেন ভগবান শ্রীকৃষ্ণ ফর্থ অর্থাৎ অশুদে অসুরদের এই সব গুণ আছে দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুষ পারষমানিক কারকার্ষ কটাবালা অপ্রিয়া কটাবালা অজ্ঞানা চাভিজাতস্য মনে তার মনোবৃত্তি অনুসারে গুণ অসুর চরিত্র উপস্থিত থাকে তো বৃত্র অসুর তার নাম হচ্ছে বৃত্রাসুর অসুর তো অসুরিক জন্ম ছিল কিন্তু তার দিব্য চিত্ত আছে প্রহ্লাদ মহারাজ তার জন্ম হল অসুর্য সূর্য বার্য থেকে মনে শ্রেষ্ঠ অসুর থেকে হিরণ্য কাশিপুর তভো তার চিটা কৃষ্ণ করিষ্নে চারনে স্মার পেতচেলা। কাকন কাকন দেখেচাই কি কিছু লক জাদে জন্মা নিচ খুল না অশুরই খুল হয় তবু তাদের ভক্তি ভাবনা প্রবল থাকে এবং দেখা যায় কি দেখা যায় যে কিছু লোক সৎখুল ব্রাহ্মণ খুল দেব খুল মধ্যে জন্মগ্রহণ করে কিন্তু তাদের মতি কৃষ্ণ বিমুখ থাকে যে কি অনেক রাক্ষস এই খলি যুগে ব্রাহ্মণ খুলে জন্মগ্রহণ করবে মনে ওইসব রাক্ষস যারা শেষ ভাগে কৃষ্ণের হাত থেকে বধ ছিল না এবং সেইভাবে মুক্তি প্রাপ্ত করিনি তারা পরে জন্ম এই খলিযুগ এই ব্রাহ্মণ খুলে মধ্যে ছিল বিশেষ করে ওই ব্রাহ্মণের যারা বেদশাস্ত্র পাঠ করে কিন্তু তাদের সিদ্ধান্ত হচ্ছে যে অর্থাৎ অদৈতব তারা অসুর মনে করা উচিত উষ্ণ খুলে জন্ম গ্রহণ করলেও যদি কেউ কৃষ্ণ বৈমুক্ত হৃদয়ে করে তাহলে সেইজন এবং কেউ যদি অসুর খুলে জন্মগ্রহণ করে কিন্তু প্রঘাঢ় কৃষ্ণ ভক্তি করে সেই ভক্ত দেব দিব্য ভগীতায় শ্রীকৃষ্ণ বলেন জগতে দুই শ্রেণী লোক একটা আছে দেব এবং অন্য হচ্ছে অসুর তৃতীয় শ্রেণী নাই দুই শ্রেণী আছে এবং এই দুই শ্রেণীরাণেও আছে এবং এই দুই শ্রেণীর কি কি লক্ষণ মুখ্য লক্ষণ কি আছে এই একজনকে দে বলে কেন অন্য জনকে অসুর বলে কেন কি আছে লোক দাইবা আসুর এবং চা বিষ্ণু ভক্ত স্মৃত দায় আসুর সিপর বিষ্ণু ভক্ত হচ্ছে দে এবং তার বিপরীত হচ্ছেন অসুর এখানে এই বৃত্তান্তে দেখা যাচ্ছে যে ইন্দ্র যে দেবরাজ দেবেন্দ্র তা প্রসিদ্ধ নাম দেবেন্দ্র ইন্দ্র তো অসুর অসুরদের মত ব্যবহার করেন এবং বৃদ্ধ ভয়ানক অসুর তার জন্ম সেই রকম হলো তবু তাদের পূর্ণ ভক্তিময় আছে তো ইন্দ্রদেব এই অবস্থায় অসুরদের মত ব্যবহার করেন কারণ তিনি নিজে দেহ রক্ষা পদ জন্য করার জন্য খুব আগ্রহে আছে বৃত্রাসুরে বধ করার জন্য এবং বৃত্র তিনিও খুব আগ্রহে আছেন যে ইন্দ্রদেব আমাকে বধ করবে। কারণ খুব আছে। শীঘ্রই ভগবানের ধামে ফেরে যেত তো ইন্দ্রদেব তো নিজের শরীরের জন্য ভয় করে বিদ্রাসুর তো ভয় করেন না পিত্রাসুর ইচ্ছা আছে ঐশ্বরের ত্যাগ ঐশ্বরী ত্যাগ করতে ভগবানের ভক্ত সর্বদাই তার জড় দেহ তার পথে প্রস্তুত থাকে তো আমাদের মধ্যে কত লোকজন ভক্ত আছে আমরা সকলেই স্তুত আছি শরীরে ত্যাগ করার জন্য বন্ধুক নিয়ে আসে তোমাকে হত্যা করার জন্য আপনারা রাজি হবেন খুব ভালো আমি শীঘ্রই ভগবানের ধামে চলে যাব আজকে ফিস্ট হবে অনেক ভালো আইটেম রান্না করা হবে আমাকে মারাই ভক্ত হচ্ছে ভক্ত আছে সবাই জানে ব্রহ্মা বারুণেন্দ্র রুদ্র মারুথুন বন্ধী দেবাই ভবত বলা হয়েছে যে সব মহান দেবগ্রহ্ম ইত্যাদি স্তুতি আরাধনা হচ্ছেন দেব ভক্ত কিন্তু তার থেকে অনেক বড় ভক্ত হচ্ছে ভক্ত দিব্য গুণাবলী বর্ণিত হচ্ছে ইন্দ্র দেবেনা বিত্রাসুর ইন্দ্র হচ্ছে ভক্ত কিন্তু ভক্ত মানে আমি ইন্দ্র আমি ভক্ত আমি ভগবান বিষ্ণুকে মানি প্রতিদিন এবং বাকি সময় সারাদিন আমি অপসরা সাথে ডান্সিং করি সোমরা স্থান করি খুব ভালো এখানে সার্গ খুব ভালো জীবন সব বিষ্ণু ভগবানের দয়া এবং আমরা বিশেষ করে তীব্র ধ্যান করি বিষ্ণুর চরণে ও বাকি সময় বিষ্ণু ভগবানকে আমরা মানি তো আছে বৈকুণ্ঠ লোক তো ঠিক আছে তুমি সেখানে থাকো সেখান থেকে আমাদের আশীর্বাদ করতে হচ্ছেন ভক্তা কিন্তু সমর্পিত ভক্ত নয় তিনি হচ্ছেন সকাম ভক্ত এবং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 এবং বিত্রাসুর হচ্ছেন পরম একমাত্র ইচ্ছা আছে বিষ্ণুচরণ প্রাপ্তি তো তাদের একমাত্র কামনা যদি থাকে শুধুমাত্র বিষ্ণুচরণ সেবা কর তাহলে তিনি ইন্দ্র দেবের সাথে লড়াই করছেন কেন কারণ সেটা তার কথম্ব তা জন্য তার জন্ম হলো। এই উদ্দেশ্যে সেই জন্য তিনি নিজের কথাব্য সাধন করার জন্য ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করেন তবু তাদের এই ব্যাপারে নিজের কোনো বিশেষ রুচি না। তাদের একমাত্র ধ্যান হচ্ছে কিভাবে আমি বিষ্ণু চরণ তার বজ্র দ্বারা আমাকে বধ করবে তো সাধারণত যদি একজন অন্নকে মারা জন্ম আসে তো সেই ব্যক্তি খুব ভয়ভীত হয়ে যায় কিন্তু শীঘ্রই আমাকে মারাই দাও যাতে আমি শীঘ্রই ভগবানের কাছে এই হচ্ছে ভক্তি ভাবনা আমাদের সকালে স্মরণ করতে হবে যে আমরা সকালে পথে পথে এবং আমাদের সকলে এই দেহ করতে হবে স্মরণ নিত্যমিত উপদেশ আছে সদাইব স্মরণ করো যে সব কিছু এই জড়ো জগতে অনিত্য অস্থায়ী আছে কাজ যা করছে ঘর দরকার আছে সেই জন্য মিষ্টি বলা হয়েছে কিন্তু এইসব মন্দির এর দরকার কি আছে এইসব কথা শোনা জন্য আসলে হারি নাম আমরা যে কোনো জায়গায় করতে পারি কিন্তু মন্দির এর বিশেষ প্রয়োজন আছে এইসব হারি কথা কীর্তন এবং শ্রবণ করার জন্য কারণ সব জায়গায় লোক তো এই সিদ্ধান্ত তো মানবে না সব মন্দিরান্তরে বলতে সরনাম রাজা তো আমরা যদি বাবা লোকনাথ মন্দিরে সব কথা বলবে তো লোকের আপত্তি করবে তো আমাদের ভাগ এখানে আমাদের অন্য ভগবান আছে এই খ্রিস্ট ভগবানের কথা বলছিস কেন সেই জন্য আমাদের নিজের মন্দির স্থাপন করা সেটা কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য কথা শ্রবণ করে জন্য মধ্যমাধিকারী মানে যারা আগ্রহী আছে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত এই জান চরিত্র সম্বন্ধে শুনছি যাতে আমরা তাদের মতো মনোভাব উম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 সেইদিকে আমাদের যদি ছয় সাত ঘন্টা অবকাশ করে মানে খাই না আমরা সকবেলা আমরা খাই তারপর দুপুরে আবার খেতে লাগে এইখানে খাওয়ার সময় যদি তো আধ্যাত্মিক বল প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক খাওয়া দরকার আধ্যাত্মিক খাওয়া মানে এক উদাহরণ আমি দিচ্ছি যেমন প্রতিদিন আমরা চাল ডাল ইত্যাদি খাই তেমন প্রতিদিন শ্রবণ কীর্তন স্মরণ পাঠ এইসব করা আছে। আমাদের হবে আধ্যাত্মিক দুর্বলতা তো আমরা যদি শুধু শারীরিক বলের জন্য উৎসাহী আছে শারীরিক পোষণের জন্য তবে বুঝতে হবে যে আমরা কৃষ্ণের পথে ফটিক নয় আমরা মৃত্যুর পথে ফতিক কারণ বুঝতে হবে যে মরণ হবে তারপরে কি হবে আমরা কি কৃষ্ণের কাছে যাবো না পুনরাবি জানান করবো কিনা জননী জন্ম ভূমি স্বার্গাম এইবার আমাদের কত জননী হয়ে গেছে কত জনই হয় আমি যখন খুকর ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী মাথাশ্রী ছিল খুকুর খুকুরই আমি যখন বেড়ায়ল ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী পূজ মাথাশ্রী বেড়ায়ল ছিল আমি যখন সেই সময় তো সকল জন্মে আমরা মাথা পিতা পাই কত মাথা পিতা হয়ে গেছে আমাদের বিদ্রাসুর তার আগে জন্মে তিনি ছিত্র রাজ চিত্র তারমাত্রে তার একমাত্র পুত্র ছিল অনেক দিন পরে। জন্মগ্রহণ হয়েছিল এবং সেই শিশু পুত্র দিন পরে মারা গেছে চিত্রকেতুর অনেক রানী ছিল তাদের মধ্যে তারকে হত্যা করেছে তো চিত্রকেতু রাজ মর্মহত্যা ছিল তো সেই সময় নারদমুনি এই শ্লোকে চিত্র বিদ্রাসু নারদমুনির স্মরণ করে সেই সময় নারদ নারদমুনি এসেছেন এই বং শোকগ্রস্ত চিত্র কেতু এই তো দুঃখী হচ্ছে হচ্ছে কেন তো চিত্র কেতু বলেছেন যে আমার একমাত্র পুত্র তো গেছে তো নারদ তার যোগিক শক্তি দিয়ে সেই মরা পুত্রকে পুনর্জীবিত করেছে সেই সময়ে আত্মা চিত্রকেতুর পুত্রা রূপে ছিল মানে যে আগে সেই রূপ গ্রহণ করেছে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 তো এইভাবে বুঝতে হবে যেমাত্র বাবা হচ্ছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু এবং যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার না করি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র পিতা মাতা পিতামাহা বন্ধু ভাই পালক পোষক আমরা ভগবতের কথা শুনি ভাগবতের ওই সব উপদেশ যা ভগবত গীতায় আছে তা ব্যবহারিক ব্যাখ্যা আচে শ্রীমদ্ভাগ যে অন্থকালে চালি স মদ্ভাবজন্ত না সংশয় যে শ্রীকৃষ্ণ বলেন যে লোক মৃত্যু সময়ে দেহত্যাগ কর कृष्ण के स्मरण করেন সেই আত্মা আমার কাছেই ফিরে আসে এই এই কথাই কোনো সংশয় থাকে না তো এ দৃষ্টান্ত আছে তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি এই সময় মৃত্যুর সময়ে ভগবান শঙ্কর স্মরণ করবো তো অবশ্যই আমি তার কাছেই ফিরে যাব। কাছে চলে গেছে তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি সংখারসনে পদ প্রাপ্ত হব যদি এই মুহূর্তে ইন্দ্রদেবের কৃপায় দিয়ে আমি মারা যাব তো আমাদের সকল সকলে স্মরণ হবে হবে আমাদের মরণ এবং সেই মরনের সময়ের জন্য এখন আমাদের অভ্যাস করা দরকার সেই অভ্যাস হচ্ছে কৃষ্ণ ভক্তি সাধনা শেষ মুহূর্তে কৃষ্ণে স্মরণ করতে হবে কিভাবে আমরা খ্রিস্টকে স্মরণ করতে পারি যদি সার জীবনে খ্রিস্ট ভক্তি সাধনা করা দরকার শ্রবণম কীর্তনম বিশেষ করে শ্রবণম কীর্তনম এই দুই ভক্তি অঙ্গ ভক্তি অঙ্গ দ্বারা আমাদের খ্রিস্ট স্মরণ হবে সাথে সাথে বৈষ্ণব কৃপা হরিহার্য আছে এইসব আমরা শিখছি শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত এবং অন্যান্য শাস্ত্রগুলো থাকে যা আমরা শিরপ্রপাতের কৃপায় হয়েছিলাম এবং প্রতিদিন আমরা ভাত খাই হরে কোন প্রশ্ন আছেই এর সম্বন্ধে এখানে যদি থাকে পাঠে শেষে প্রশ্ন করার সুযোগ থাকে থাকতে পারে শিলপ্রবাদ আসলেই প্রভুবাদ পাঠের পরে তো প্রশ্ন নিলেন না কোনো প্রশ্ন হচ্ছেন জননেই হচ্ছেন কৃষ্ণ পিতা হাজার ধা পিতাম এই শ্লোক আছে ভগবদ গীতা বেদিত্র অঙ্কার আমরা কৃষ্ণ খেয়ে বলছি অনন্য দেবতা কি অনান্য দেবতা আছে তাদের পুজো করা প্রয়োজন আছে মূর্খ লোকদের জন্য সেটা শ্রীকৃষ্ণ বলেন ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেন যে অল্প মেধ সম্পন্ন লোকের অস্থায়ী ফল প্রাপ্ত করে জন্যে অনন্য এই দেব জগতে লোকের বিশ্বাস থাকে দেবতা তাকেও আমরা আমাদের নিন্দা করে কারণ আমরা জানি যে তার বড় পদ প্রাপ্ত হয়েছে এবং এখানে যদি প্রদান। মন্ত্রী না এই দেশে মন্ত্রী আছে না প্রধানমন্ত্রী এই প্রেসিডেন্ট আছে না এইখানে আসলে আমরা অবশ্যই তাকে ইথোচিত সম্মান দেব তো ঠিক সেই ভাবে এই সব দেবত সব মন্ত্রী মঞ্ছনী ভগবানি আছে তো প্রকৃত পথে আমাদের মত সাধারণ ব্যক্তি আছে তার দুই হাত আছে এই মাথা আছে তো কোন ফলে জন্ম ক্রেতা হচ্ছে যে আজকে ইন্দ্র আছে তো কিছু সময় পরে তো আমাদের মত সাধারণ ব্যক্তি না পিপিলেখা আলাদা ভগবান দাস ইন্দ্র ব্রহ্মা চন্দ্র এইসব পথ খল স্থায়ী আছে কথা বিদ্যাপতি কবি বিদ্যাপতি বলছেন যে কত ছথর আনানা মরে মরে যাওতো কথ ছতরা ছতর আনানা এসেছে গেছে ব্রহ্মপদ সেই তো অস্থায়ী আমাদের হিসাবে তার জীবনায়ু খুব দীর্গা আছে কিন্তু ব্রহ্ম জীবন ভগবানের এই শ্বাসের মধ্যে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবত কি জয় কিছু পাওয়া যায় এই দ্বারা লিখিত আছে নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থ কিভাবে ঘরে কৃষ্ণ ভক্তি কর হয় সব নির্দেশ আছে এটা ইংরেজিতে পাওয়া যায় কিছু বই আমার লিখিত আছে ইংরেজিতে এবং তেইশ ঘন্টা হারি কথা এবং ইংলিশ